ভালো কাজের ফলাফল গুলোকে আল্লাহ তালা আগাম ঘোষণাই করে দিয়েছেন দেওয়ার পরে তুমি খারাপ কাজের দিকেই চলে যাচ্ছ তুমি নিজেকে বদলাতে চাচ্ছ না আল্লাহ তোমাকে বদলাবেন তুমি নিজেকে বদলাতে চাচ্ছ না আল্লাহ তোমাকে আর একটা করিয়ে দিবেন তারা ভালো কাজ করবে কেন তুমি যেহেতু না আল্লাহ তারা তোমাকে পাওয়ার দিবেন না আবার তুমি যখন চাইবে আল্লাহ তারা তোমাকে তখন কি করবেন পাওয়ার দিবেন তার তৃতীয় শর্তের মধ্যে এটা যতক্ষণ তুমি নিজের নিজের পরিবর্তন না চাও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার পরিবর্তন করবেন না এখানে ভাগ্যের কথাটাকে উল্লেখ করা নাই যারা তর্জমার ক্ষেত্রে এখানে ভাগ্য উল্লেখ করেছে ভুল করেছে ক্যাম্প করেছে আল্লাহ কোনদিন কোন জাতির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজের পরিবর্তন করতে না চায় নিজেকে নিজেরা বদলাতে না চায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তাদেরকে বদলান না এটা কি লাই লাই তাহলে আজকে আলোচনা কি বুঝলে। মানে সে মানে সন্ধি হনকার সন্ধি সেটা মিলিয়ে দিচ্ছে কারণ কি সেটা হলো না যে আরেকটা আল্লাহ সুন্দর ঠিক আছে ভালো কথা বলছো যে যে লোকটা এই কথাটা লিখেছে সেই লোকটা ওদের মধ্যে পড়েছে কিনা অবশ্যই তাদের মধ্যে পড়েছে অবশ্যই সে মানে লিখে দিয়েছে সে একটা সন্দেহজনক কথা লিখে দিল বাজে একটা মন্তব্যের বিষয় ছিল আল্লাহর জাতের সাথে সন্দেহ করাটা মানে হচ্ছে আরেকটা মানে ধারণা এটা হচ্ছে একটা দ্বিতীয় বিষয় হচ্ছে গাছের কোন পাতা লড়ে না আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না আল্লাহর হুকুম ছাড়া এটা মিথ্যা কথা পৃথিবীতে কিছুই ঘটে না আল্লাহর ইচ্ছা ছাড়া ইচ্ছা মানে শক্তি আল্লাহর পক্ষ থেকে যে শক্তিটা আছে। যে লোকটা ড্রিম করে বোমা মারতে নিষেধ করছেন তুমি যে নারীরা ক্ষমতায় যাচ্ছে আন্দোলন করছে একে শক্তি কে দিতেন আল্লাই দিতেন কিন্তু ওকে নিষেধ করে তুমি যুগের মতো বেরো হয় বেপরদা হয়ে যেও না বেপর্দা হয়ে এই কাজগুলো করতে তুমি যেও না গেলে কিন্তু তোমার সমস্যা আছে এখন এই নারীরা আল্লাহর এই কথাটা জানে না কেন হুজুরাই তারা বলছে আপনার আগান আপনি মুক্তাদি পিছনে হুজুর আপনি মহিলা হলে কি আপনি ইমাম কোনো কথা নাই আপনি ইমাম আমরা হচ্ছে মুক্তাদি আপনি হচ্ছেন আপোহীন আমরা হচ্ছে আপোষ কামি উনি আপোসহীন নেত্রী আর ইনি হচ্ছেন আপোষকামি হুজুর অতএব আপনি ইমাম হবেন আপনার কোনো কথা নাই আপনি ইমাম আমরা মুক্তাদি আমরা পিছন থেকে কি দিব মানুষকে আহ্বান করবো আজান দিব কি আজান আপনার পথে যেন সবাই চলে এটা বুঝতে পার জানাই নি, ওদেরকে জানতে দেয়নি ওকে চলার জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেখো ক্ষমতা একেবারে খোলামেলা হয়ে রাস্তায় বের হয়ে যেও না এটা এটা করোনা তুমি যে না করো না করলে কিন্তু তোমার শাস্তি হবে শাস্তি হয়ে যাবে এরপরও সে করছে এটা আল্লাহর ইচ্ছার মধ্যে আল্লাহর ইচ্ছা মানে হচ্ছে এখানে শক্তির বিষয় তো গাছের একটা পাতাও নড়ে না পৃথিবীতে কিছুই হয় না আল্লাহ আল্লাহ আল্লাহর না, ঝরে না নার জ্ঞানের বাইরে ওই যে আল্লাহ তারা চাকরির লিখে রেখেছেন গাছ ও আল্লাহর মাফলুক আল্লাহর গাছটা কতদিন বাঁচবে ও যখন মরবে কিভাবে মরবে ও যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ও কি ফল দিবে সব কিছু আল্লাহ লিখে রেখেছেন এই ফলগুলোকে ইচ্ছার ক্ষেত্রে আমরা বলে দিলাম যে মানুষ যেটা করতেছে ওটা ইচ্ছা ইচ্ছা মানে হচ্ছে শক্তি আর পৃথিবীতে যা ঘটছে এটা আল্লাহর যেমন ইচ্ছা তেমনি হচ্ছে আবার আল্লাহর আইন আইন আমি আয়তের কথা বললাম যে আইনটা হচ্ছে আমরা যেটা চাল্লা সেটা হচ্ছে আল্লাহ সমাজের অনুমতি দিচ্ছে অনুমতিটা হচ্ছে আল্লাহ ভালো কাজের অনুমতি দিয়েছেন ভালো কাজ করতে বলেছেন খারাপ কাজ থেকে নিষেধ দিয়েছেন আলম আল্লাহাম বললেন তুমি এমন একটা বিষয় আপনি কথা বলতে চান যে বিষয়টা মানে আল্লাহ সুমান্ত থেকে দিয়েছিল মানে এটা বিষয়টা হচ্ছে আল্লাহ সুমান্তাল জ্ঞানের মাধ্যমে জানতেন যে বিষয়টা এরকম ঠিক আছে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি কোনো মানে অন্যায় কাজ করে অন্যায় কাজ করার পর যদি বলে যে এটা আল্লাহ সহ ইচ্ছা এবং জ্ঞানের মাধ্যমে হয়েছে তিনি বলছেন যে এটার কথা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে যে এটা আমার কোনো দোষ নাই কারণ এটা আল্লাহর ইচ্ছা এবং জ্ঞানে এটা ভুল হবে এটা ঠিক আছে না যে আদেশ রয়েছে সেটা হচ্ছে শয়তান মানুষকে তাকদীর ক্ষেত্রে বিভ্রান্ত করতে চেষ্টা করে দুইটা ক্ষেত্রে মানুষ শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে একটা হচ্ছে সবকিছুর একজন সোর্সটা আছে তাহলে আল্লাহরও তো সৃষ্টা আছে আল্লাহ আল্লাহ আমার রব এটা ওইটা সেটা যেহেতু আমি একটা মাত আমি একটা সত্তা তা আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করলেন আল্লাহ রবকে এই একটা পদ দিয়ে মানুষকে কি করে বিভ্রান্ত করে বলছেন যখন এই কথা আসবে তখনই সাথে সাথে তোমরা ইসতেক পার করো হাউজ পড়ো বামপাশে থুতু ফেলো করে থুতু ফেলে যাও জি থুতু ফেলো হাউজ পড়ো ইসতেক পার করছে তাকদীর বিষয় যে বিষয় যখন সন্দেহ চলে আসবে তখন তোমরা কি করো সাথে সাথে ইফতেক করো সাথে সাথে ইস্তেক পার করো এবং সাথে সাথে শেতানের অস্ত্রতা থেকে আল্লাহ চাও তখন দেখা যাবে যে আবার হয়ে গেছে একটা সময় নিয়ে খুব কনফিউশন ছিল আলোচনা শুনে হয়নি কিন্তু উনিশ মাস পড়তে এসছে আমার আঠারো উনিশ মাস একটা সাবজেক্টের উপর পড়াশোনা করতে এই একটা সাবজেক্ট মাথা খারাপ হয়ে যেত মাথা খারাপ হয়ে যেত দেশে আসার পরে মানে পাওয়ার পরে মাথায় খারাপ হয়ে না মিলাতেই পারছি না এত প্রশ্ন আমার একটা খাতা আছে আপনাদেরকে দেখালে আপনার হয়ে যাবেন আড়াইশোর মতো প্রশ্ন আমার নিজের প্রশ্ন থাকবে আড়াইশোর মতো নিজের প্রশ্ন প্রশ্ন আসছে মাথায় প্রশ্ন আসছে মাথায় আর লিখতে লিখতে লিখতে আড়াইশোর মতো প্রশ্ন আড়াইশোর দু চারটা কম বেশি হতে পারে আড়াইশোর মতো প্রশ্ন খালি নিজের মানুষের সাথে কথাবার্তা হতো সেগুলো আসতো ওইটাও আমার মাথার মধ্যে ঢুকতো অঙ্কের দাওয়া দিতে গেছে পড়াশোনা করলাম আঠারো উনিশ মাস পর্যন্ত ডাক দিয়ে নিয়ে পড়ছে পড়তে পড়তে পড়তে পড়তে আল্লাহ সব তারা একদম পরিষ্কার করেছিলেন এখন ডাক দিয়ে বিষয় এত স্বচ্ছ ইনশাল্লাহ কেউ উল্টো পাল্টা বক্তব্য করে তারা ইনশাআল্লাহ বিভ্রান্তিকর কোনটা আগেরটা পরে করে নির হবে এবং লেখার কোনো কোনো লোকটা আপনি